কোন নির্দিষ্ট দিনে সব মুসলিম জিয়ারত করতে যাওয়া কতটুকু শরীয়ত সম্মত এটা শরীয়ত সম্মত নয় এটা সুস্পষ্ট বিদাত কারণ আল্লাহ রসুল সাল্লা ইসলাম এবং সাহবাঈান কিয়ামত পর্যন্ত তারাই হলেন আমাদের সবাই মিলে কবজারত করতে গেছেন সুতরাং এটাকে যদি আমরা নিয়ম বানাইনি যে সবাই মিলে আজকে কবজ জয়ারত করলে ফজিলত হবে তো যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই করেন নাই এটাকে আমরা নিজেরা নিজেরা ফজিলত মনে করলে এটা গুনাহের কাজ কাজটা দেখতে ভালো মনে হয় কিন্তু সেটা গুণাহের কাজ সেটা বেদাত দোয়া ইস্তেকর কোনটি আমাদের দিকে আমাদের দিকে মিন আচ্ছা মানে ও জি জি বুঝছে জি এস্তাক হলো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং একটি আবাদক কারণ আল্লাহ সব তালা ইস্তক ফার করার জন্য নির্দেশ দিচ্ছেন তোমাদের রবের কাছে আমি দৈনিক একশো বারের বেশি আল্লাহর কাছে তবা করি আমার তোমরা বেশি বেশি করি আল্লাহর কাছে তবা ইস্তাক এই জন্য এস্তাক একটি গুরুত্বপূর্ণ আবাদত এটি কয়েকভাবে করার জন্য হাদিসে আসছে যেমন পরের সালাম ফেরানোর পরে নবী সালাম তিনবার বলতেন আস্তা আস্তা আস্তা শুধু আস্তা এটো আস্ত আবার ওয়া আত বৈলাই আস্তা ওয়া আত বৈলাই এটো আস্তকর আবার আরেকটা আস্তকুল্লাহ বইলে কোনরা ওয়া তাস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আরক্ত হলো সাইয়দুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা ഖালাতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউ আউযু বিকা মিন আমাদের দেশে যেটা প্রচলিত এই এজন্য আমরা এটার অর্থের কোন ক্ষতি দিক নাই ক্ষতি নাই কিন্তু নবী সাল্লা সাল্লাম যেটা আমাদেরকে শিখাইছেন এটার ভিতরে নূর আছে আর যেগুলো অন্যরা বানা এগুলোর মধ্যে নূর নেই এজন্য আমরা সব সময় আল্লাহ রসুল যেগুলো বানাইছেন যেগুলো শিখাইছেন বানাইছে যত বড় বুজুর্গ হোক মুক্তি হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে উপরে না কবরের মৃত ব্যক্তিকে নামানোর সময় আমাদের দিকে মিনহা খলকা বলা হয় এই কোরআন একাডেমির একটি আয়াত কোরআন একাডেমের আয়াত বলে যে সব জায়গায় পড়া যাবে তা না যদি আল্লাহ রসুল মাটি দেওয়ার সময় এটা পড়তেন তাহলে এটা আমাদের জন্য পড়াটা সুন্নত ছিল তো যেহেতু নবী সাল্লাম এটি পড়েছেন বলে কোনো প্রমাণ নেই কোনো সাহবাহিক এলাম পড়েছেন প্রমাণ নেই সুতরাং এটা কোনো একজন বানাইছেন কোন একজন এটা পড়লে ভালো এই জন্য এটা চালু হয়েছে আমাদের দেশ এই জন্য এটা সুন্নত না এবং এটা পড়লে স্বভাব হবে মাটি দেওয়ার সময় এটা মনে করলে বেদাৎ হবে এজন্য এটা না পড়ে আমরা বিসমিল্লা বলে মাটি দেওয়ার চেষ্টা করবো এখানে আল্লাহ রসুলাম কোনো সুনির্দিষ্ট দোয়া আমাদেরকে শেখার নেই এই জন্য এটা করানার আয়াতে এটা অন্য সময় তালাবাত করবো এটা ভালো এটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে কিন্তু এটাকে মাটি দেওয়ার কবর দেওয়ার দোয়া বানানো যাবে না দাড়ি রাখা সুন্নত না ফরজ। দাড়ি রাখা সুন্নত এই কথাটাও ঠিক আছে দাড়ি রাখা ফরস এটাও ঠিক আছে দুইটাই ঠিক আছে কিন্তু আমরা বুঝতে একটু ঠিক মতো বুঝতে পারি নাই সুন্নত দাড়ি রাখা এটা এই সুন্নতটা হলো হাদিসের সের বাসায় সুন্নত ফরজ এটা হলো ফেক বাসায় ফরস হাদিসের বাসায় নবী সাল্লাহাম যা করছেন যা করতে বলেছেন সব সুন্নত ফরজও সুন্নত ওয়াজিবন্নত তারপরে সুন্নতে রাতে বা এটাও শূন্যত শূন্যতে যায় এটাও সুন্নত মুস্তাহাবো সুন্নত নকলও সুন্নত অর্থাৎ নবী সাল্লাম যা করেছেন সব সুন্নত নবী সাল্লাহাম যা করেন নাই তাও সুন্নত কিন্তু এটাকে বাসায় গিয়ে পোকাহ বাক করছেন সুন্নতটাকে গুরুত্বের দিক থেকে বাক করে কোনটাকে বলছেন বাঘ হইস এই সুন্নত মানে দাঁড়িয়ে রাখার এটা ফেক না অনেকে মনে করে কত সুন্নত পড়ি পালন করি না এটা একটা না করলে আর ছবি দেখি কিন্তু এই সুন্নতটা মানে এটা ফেকের বাসায় যে সুন্নত সেটা না এটা হারাম তরক করা আমরা শুনেছি আপনি দশজন ফিরের মরিত ছিলেন তো কিভাবে জি এটা শুনছেন ঠিক কথাই শুনছেন জি তো আমরা হক অনুসন্ধান করার জন্য সত্যকে অনুসন্ধান করার জন্য তো যেকোনো জায়গায় যে কোনো স্থানে গিয়ে ইসলামের নামে যা কিছু আছে এখানে আমাদেরকে গিয়ে অবশ্যই হক অনুসন্ধান করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ যারা হেদায়তের চেষ্টা করে আল্লাহ রব আলমিন তাদেরকে হেদায়তের রাস্তা খুলে দেন হেদায়তের চেষ্টা না করলে আল্লাপা খুলে দিবেন না হেদায়তের চেষ্টার জন্যই এত ফিরের কাছে যাওয়া ছোটবেলা থেকে এই দেশে দেখতেছি যে বিভিন্ন আমাদের পূর্বপুরুষ আশেপাশে সমাজের সবাই দেখতেছি যে ফির সাহেবদের থেকে দিন শিখতেছেন ফির সাহেবের সাথে যোগাযোগ আমরাও এই সমাজের মানুষ আমরা তো আর অন্য গ্রহের অন্য জায়গার মানুষ না জন্য হোক অনুসন্ধানের জন্য বিভিন্ন ফিরের কাছে গিয়ে দেখেছি আর তার পাশাপাশি চেষ্টা করেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সারা আর কোন ব্যক্তির অন্ধভাবে অন্ধেদ করা ইসলামী শরিয়তে পারে বড় মুফতি সাহেব হইতে পারে কিন্তু তারও ভুল হতে পারে সুতরাং তার কার্যক্রমের সাথে কোরআন এবং সন্নাকে মিলাইতে হবে মিলে দেখতে হবে যে আমার এই ফির কার্যক্রমের সাথে কোরআন এবং সন্নার কতটুকু মিল আছে তো কোরআন মিল থাকলে আমিও আছি কোরআন থাকলে আমি নেই তা আমরা দেখেছি যেমন গলত আছে যে গলত গুলো সূক্ষ্ম সূক্ষ্ম গলত যে গলতগুলোর কারণে ইমানও চলা পারে ইমান হারানোর সম্ভাবনা আছে তাই সুতরাং এসব ব্যক্তিদের থেকে দূরে থাকা এটাই হলো নিরাপদ এজন্য আলহামদুলিল্লাহ এ সবগুলো থেকে ছেড়ে আসতে পেরেছি এটা আল্লাহর বিরাট নেয় ছেড়ে এসে বুঝতে পেরেছি যে কোরআন এবং কাছেই ওহির কাছে হেদায়েত। এর বাহিরে আমরা সবাইকে সবাইকে সম্মান কাউকে আমরা অসম্মান করি না কারোর বিরুদ্ধে কিছু বলি না যে সবাই সবার মধ্যেই কিছুটা কোরআন সন্ন্যার দিক আছে ভালো ভালো দিক আছে সবার মধ্যে আছে আবার এমন এমন আকৃদাগত বিভ্রান্তি আছে এমন এমন সমস্যা আছে যেগুলো জটিল জটেল সমস্যা এই জন্য আপনাদেরকেও অনুরোধ করবো যে একটু ছকান খোলা রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা হোক কোনটা বা এটা বোঝা তো আমার কিছু না একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমার রসুল সাল্লাহ সালাম কি এরকম করছেন কিনা আমার আসলে সাহাবিরা করছেন কিনা একটু আগে বললাম না যে সাহাবাইকার যদি বাস দরে উঠেন নাই সাহাবাইকার জিকের সময় এরকম লাফালাফি করেন নাই সেই ইমানি পাওয়ারে যদি সাহবাই কেরাম লাপ না মারে সাহাবাই কেরাম এরকম দোট না দেয় তো এটা তো ইমানি পাওয়ারে না তো বুঝতে এটা আমার সাথে মিল যত বড় ফির সাহেব যত হাজার হাজার লক্ষ লক্ষ মরিত থাকুক এটা ইসলাম ধর্মের শিক্ষক নাই সেই স্কুলে আমি হিন্দু ধর্ম বই বাচ্চাদের পড়াতে পারবো কিনা আসলে প্রথম কথা হলো এটা পড়ানো যাবে না এটা পড়ানো যায় এই এজন্য আপনি যে কোনো উপায়ে চেষ্টা করবেন যে প্রধান শিক্ষককে বুঝিয়ে যে এটা পড়ানোর জন্য অন্য কোন শিক্ষকের হিন্দু শিক্ষকের ব্যবস্থা করার অথবা ছাত্র যারা হিন্দু ছাত্র ছাত্রী আছে তাদেরকে বলে দিবেন যে তোমরা এটা পড়েনিও এখান থেকে এখানে এ বাংলা জিনিস এটা তো তারা নিজেরা ফুটলেই বুঝবে বাংলা লেখা আছে আর এই বাংলা বই তাদের মা বাবা তাদের ঘরে যারা আছে হিন্দুদের তারাও তো পড়াইতে পারে এজন্য আপনি তত্ত্বাবধান করবেন বা বলে দিবেন এটা তোমরা এখান থেকে পড়েনিও কিন্তু সাংঘর্ষিক এটা সম্পূর্ণ বিপরীত জিনিস তাও হিদার সেরেকের বিষয় তা আপনি সেরেকের শিক্ষা কিভাবে দিবেন এজন্য এটা জায়েজ হবে না আচ্ছা কবরে মাটি দেওয়ার পর হাত তোলে মোনাজাত করা যাবে কি হাত তুলে মোনাদাত করা যাবে তবে সেটা সুন্নতের পরিপন্থী বেদাত স্ত্রী কে দাফন করছেন তারপরে মেয়ে কে দাপন করছেন নাতি নাতনি দাফন করছেন তারপরে আরো কত সাহাবি আদরের সাহাবিদেরকে দাপন করছেন কিন্তু দাফনের পরে সবাইকে নিয়ে ওইভাবে হাত তুলে ধোয়া করেন নাই নাম শিখেছেন কবত দিচ্ছেন কবত দিয়ে আস্তে আস্তে চলে যাবেন যাওয়ার সময় বলবেন আল্লাহ ফের হো আল্লাহ সাববেত হো এই দোয়া করতে করতে তার মাখেরাতের দোয়া করবেন তার জন্য তাসবি দোয়া করবেন এটা করতে করতে আপনি হলো স্যাজদার যে কোনো দোয়া করা যাবে কি স্যাজদা প্রথম কথা হলো আহ গুলো আদায় করা এটাই হলো শেষদার মূল সুননা মূল শিক্ষা নবিসামের আমি শ্যাজদা গিয়ে আল্লাহর তাসবি আদায় করব। তবে স্যাজদা হলো আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই জন্য নবী সরাম বলছেন যে স্যাজদার মধ্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো তো এই দোয়ার ব্যাপারে হলো। ফরজ সলাতে না করে স্যাজদার মধ্যে যখন আমি দোয়া করতে চাই তখন আলাদা নফল নামাজ আলাদা নফল নামাজ পড়ে ফরজ ওয়াজিবন্নতমার ভিতরে না আলাদা নফল নামাজ পড়লাম ও নফল নামাজের গিয়ে আমি কোরআন এবং আমরা মনে করি অধিকাংশ পক্ষীদের মতটা নিয়ে একতালাফ আছে যে পরশনতে পড়া যাবে কি যাবে না কিন্তু নফলে সবার মতে পড়া যাবে এজন্য নফল চলাতে আমরা সাজদার মধ্যে দোয়া করি দোয়া করতে পারি আর এই দোয়াটা শেষ বৈঠকেও করতে পারি দোয়াই মাসুরার মধ্যেও করতে পারি কোরআন সুনার দোয়াগুলো। আচ্ছা সালাম ফিরার পূর্বে পিতা মাতার জন্য দোয়া করা যাবে কি যাবে যে দোয়াই মাসুরার মধ্যে আপনি দোয়াই মাসুরা মানে মা উচিরা ফেল কোরআন এবং সুন্না কোরআন এবং সুনায় যত দোয়া আছে সবগুলার নাম দোয়াই মাসুরা। আমরা মনে করি খালি মনে হয় আল্লাহম নিজ আলাম এটা দোয়াই মাসুরা আসলে শুধু এটা না এটা অসংখ্য দোয়াই একটা দোয়াই মাসুরা। এই জন্য কোরআন একাডেমি আছে চুল কাটার সঠিক পদ্ধতি কি চুল কাটার সঠিক পদ্ধতি হলো মানে বদ্র কাটিং যেটা দেখলে মানুষ যে কাটিংকে যে কাটাটাকে সমাজের মানুষ বদ্রতা চিহ্ন বদ্রতার প্রতীক মনে করে আল্লাহ আলাল আল্লা হাওনা এরা জমিনের উপরে নম্র ভদ্র চলাফেরা করে অমর নদর একদিন এক যুবকেরে দেখলেন একবারে হাঁটতেছে দুর্বল হয়ে তো অমর যুবকেরে দেখ এমন হাঁটতেসা না। দেখো আল্লাহ কোরআনে বলছে এবার রহমান আল্লাহ দে্লাহান আল্লাহ কেছে যারা দুর্বল হয়েছে আল্লাহ ফেরা করে এই জন্য সুস্থ যুবক শক্তিশালী যুবক একবারে মনার মতো হাঁটতেছে অমর হাত আল্লাহ তালা বলেন তুমি আল্লাহ কোরআনার অপব্যাখ্যা করছো আল্লাহ ভাগ এটা বলেন নাই আল্লাহ ভাগ বলছো যুবক যুবকের মতোই হাঁটবা তবে ভদ্র মানুষ যেমনি হাঁটে মস্তানের মতো ওই সারা মৎখোরের মতো জুয়াখোরের মতো এরকম হাঁটবা না ভদ্র মানুষের মতো হাঁটবা তো এর জন্য চুলও কাটতে হবে ভদ্র মানুষের মতো ধরেন দশ বারো বছর দেখতো না আগে যারা মুরব্বী আছেন যারা সিনিয়র আছেন তারা বুঝতে পারবেন স্কুলে মাদ্রাসায় প্রতি মাসে চুল চেক করতো যে চুল কেমনে কাটছে চুল কাটা দেখেই ওই টিচার বুঝতো মা বাবা বুঝতো যে এটা আস্তে আস্তে বিপদগামী হইতেছে চুল কাটার মধ্যে বোঝা যায় কোনটা ভদ্র কোনটা অবদ্র। হ্যাঁ এটা সমাজের মানর অটোমেটিক বুঝে এই যেই চুলের কাটিংটা ভদ্র কাটিং সবাই এটার ভদ্রতাই মনে করে সেটা হলো মাতার সব সমান করে চুল কাটা মানে চুলগুলা সমান করে সামনে দিয়ে লম্বা করে কতগুলা রাখা অন্যদিকে ছোট করে রাখা এখান দিয়ে করা ওখান দিয়েই করা যেই পদ্ধতিগুলো আছে এগুলো সব অভদ্র কাটিং আর সুলকাটা সঠিক পদ্ধতি সুননা পদ্ধতি হলো ওইটা আর কেউ যদি আলহামদুলিল্লাহ প্রস্রাব পাইখানার পর ডিল করা যাবে অসুবিধা নেই বরং প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা ফরস এবং প্রস্রাব পায়খানা থেকে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কবর আহাব হয় পানিও ফরজ না টিসুও ফরজ না ফরজ হইলো কি পবিত্রতা অর্জন কারণ আপনি যেটা দিয়ে পবিত্রতা অর্জন করতে পারেন নবী সাল কিছু জিনিস নিষেধ করে দিছেন যে খবরদার এগুলো দিয়ে এস্তান করবা না। সেগুলা বাদ দিয়ে বা দিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন সেটা পানি দিয়েও হতে পারে ডিলাকলোক দিয়েও হতে পারে তবে ডিলাকলুকের চাইতে পানি দিয়ে করলে পবিত্রতাটা বেশি হয় আমরা স্বাভাবিকভাবে তো আমরা বুঝি ডিলাকো চাইতে শুধু ডিলাকলোক ব্যবহার করলে যে পবিত্রতা হয় পানি ব্যবহার করলে তার থেকে বেশি পবিত্রতা হয় তবে একই সাথে আমরা যদি দুইটাই পাই যেমন এখন আমাদের টয়লেটগুলোতে টিসুও থাকে পানিও থাকে দুইটা আমরা সহজলভ্যভাবে পাই এখানে আমরা দুটাই ব্যবহার করতে পারি দুটাই ব্যবহার করলে আরো পবিত্রতা ভালো হলো। গভীর হইল প্রথমে পরিষ্কার করলাম পরে পানি দিয়ে পরিষ্কার আরেক জায়গায় গেছে খালি টিসু আছে টিসু যথেষ্ট অর্থাৎ পবিত্রতা অর্জন করাটাই মূল বিষয় আচ্ছা মাঝহ মানা যাবে কি মাঝহ বলতে অনেক ধরনের আছে মানে আকৈদার মাঝাব আছে আছে অনেক মাঝাব আকৃদার মাঝাব মানা ফরস আকিদার মাঝাব যতগুলো পৃথিবীতে আছে একটাই হক মাঝাব বাকি সব বাতিল মাঝাব হক হইল আহলুসন্না ওয়াল জামাতের মাঝাব আকিদার ক্ষেত্রে এটাই একমাত্র হক মাঝাব এর বাহিরে আর আকৃদার কোনো মাঝাব নাই এজন্য আহলুসন্না ওয়াল জামাতের আকৃদা এই মাঝাব মানা ফরস আর আরেক যে মাঝাব দেখা যায় এক এক এক এক যুগে মাঝাব তৈরি হয়েছে আবার বিলুপ্ত হয়ে গেছে তৈরি হয়েছে আবার বিলুপ্ত হয়ে গেছে তাহলে এটা যদি ফরস হয়তো ফরজ কোনদিন বিলুপ্ত হয় না বা ওয়াজিব কোনদিন বিলুপ্ত হয় না সুফিয়ান সাউরি রাহমহল্লার মাঝাব পৃথিবীতে এক সময় সবচেয়ে বড় মাঝাব ছিল কিন্তু এখন পৃথিবীতে নাম গন্ধ নাই সুফিয়ানের অনুসারী পৃথিবীর মাঝহ এইরকম অনেক বড় বড় ইমামেরা ছিলেন তাদের মাঝাব একসময় সারা দুনিয়াতে খুব প্রসিদ্ধি লাভ করেছিল এখন পৃথিবীতে নাই তো এই মানে একজন মুস্তাহিদের একজন গবেষকের তো একমাত্র ফরজ নয় তো তাহলে সেখানে কোনো আমাদের তো প্রশ্নই আসে না একজনের কথা মেনে চলা ফরস না তবে মাঝাবকে আমরা খারাপও মনে করি না অস্বীকারও করি না আমরা দিন মানার ক্ষেত্রে যে মাঝাব গুলো আছে সেখান থেকে আমরা সহযোগিতা নিতে পারি কারণ ওই সমস্ত করে গবেষণা করে আমাদের জন্য দিন পালনকে সহজ করে দিচ্ছেন এই জন্য আমরা একটা মাসালা মাসাইলের ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে ওই সকল ইমামদের এস্তেহাদের সহযোগিতা নিব তাদের এস্তেহাদ গুলোর মধ্য থেকে যেটা সবচেয়ে বেশি কোরআন সুন্নার সাথে কাছাকাছি কোরআনসুন্নার সাথে মিল সেটা আমল করব সেটা ইমাম শাহির মত হইতে পারে ইমাম আহম্মদিন হাম্বলের মতো হতে পারে অসুবিধা নেই আমার কথা হইল আমি কোরআন তারা সালাফ সালাফদের সহযোগিতা নিব কিন্তু একজন একটা মানবো আর কুলা মানবো না শুধু ইমাম আবানী পারহমতোল্লা মানবো সাহাফিরটা মালিকের টা হাম্বল একটা মানবো না এরকম অনুসরণ করা যাবে না এরকম অনুসরণ করলে অসুবিধা কি অসুবিধা হইল আমি যদি শুধু হানাফি মাজে চলবো আর কোনটা মানব না তো অসংখ্য হাদিস আমার থেকে বাদ যাবে। কারণ নবিস্লামের হাদিস এক মাঝাবে সীমাবদ্ধ হয় নাই মানে একটা মাঝাব ফলো করবেন অসংখ্য সহি হাদিসের আমল থেকে আপনি দূরে সরা দেবেন কারণ প্রত্যেক মাঝাবে কিছু কিছু জিনিস দইফ হাদিসের উপরে নির্ভর করে আছে কোন কিছু জিনিস কেয়াসের উপরে নির্ভর করে আছে শুধু কারণ হইলো ওই ইমাম গবেষণা করার সময় তিনি ওই বিষয়ে হাদিসটা পান নাই। কেয়াসের উপরে মত দিছেন তাহলে আরেক ইমাম কিন্তু ওই বিষয়ে সহিদটা পাই গেছেন তাহলে আমি এখানে সবাইগুলো মিলাই যিনি হাদিস পাইছেন আমি ওনারটা অনুসরণ করব। এই হিসেবে মাজাব মানা যাবে কোনো অসুবিধা নেই এটাই ওলামাই মদিনের মাঝাব মদিনার ওই মানে এটাই হক পৃথিবীতে আচ্ছা ইমামের পিছনে সুরা ফাতেয়া পড়া লাগবে কিনা ইমাম যখন আসতে পড়বেন যখন ইমামের সুরাল ফাতেয়া শোনা যাবে না তখন অবশ্যই পড়তে হবে এ ব্যাপারে কোন মানে ছেড়ে দেওয়ার কোন অবকাশ নাই কারণ করে আমি শুনলাম না তখন তো পড়তেই হবে কিন্তু যখন জোরে পড়েন তখন পড়া লাগবে কি লাগবে না এই ব্যাপারে কোরআন মধ্যেই এক তালাফ আছে কেউ বলছেন যে পড়া লাগবে কেউ বলছেন যে পড়া লাগবে না এর জন্য ক্ষেত্রে আমি পড়লেও ঠিক আছে আচ্ছা মদিনা চল্লিশ ওয়াক্ত চলাত আদায় করা হজের অংশ কি হজের তো অংশই না বরং চল্লিশ কেউ আদায় করতে হবে এটা মনে করলে তার বেদাত হবে গুণা হবে কারণ মদিনাতে চল্লিশ ওক্ত নামাজ পড়তে হবে এরকম কোন হাদিস নাই। বরং সহিং মদিনা পৃথিবীর যে কোনো মসজিদে আপনি একসাথে চল্লিশ দিন আপনি একসাথে আহ সব ওক্তের চামাতে আদায় করলেন আদায় করলে এটার একটা ফজিলত্ন বর্ণনা করছেন কিন্তু মসজিদে নবীতে গিয়ে নির্দিষ্ট করে নেওয়া এটা সন্ন্যতের খেলাপ এটা বেদাত এই জন্য মসজিদের আমি যে কয় বাক্য পড়তে পারি তত ফজিরত লাভ করলাম কিন্তু আট দিন থাকতে হবে চল্লিশ বাক্য পড়তে হবে এটা করা যাবে না সর্বশেষ আমাদের মা বন্ধুর উদ্দেশ্যে যেটা বলবো প্রশ্ন আছে একটা জি দিনের শিক্ষা অর্জনের উদ্দেশ্যে চিললে যাওয়া যাবে কি দিন শিখার জন্য মূল কথা হলো প্রথম দিন শিখা পরশ এলেম শিখতে হবে এলএম অপর নাম ইমান এলএমের অপর নাম দিন কৌমি মাদ্রাসায় পড়ি এলেম নিতে পারি কোনো অসুবিধা নেই যেখান থেকে এলেম পাওয়া যাবে বিশুদ্ধ এলেম সেখান থেকে আমাকে এলেম নিতেই হবে এখন যদি আমি চল্লিশ দিন কোনো এক প্রতিষ্ঠানে কোনো এক জায়গায় গিয়ে লেখাপড়া করি ওখান থেকে আমি দিন শিখতে পারি ইমান শিখতে পারি তাহলে অসুবিধা নেই কিন্তু যদি মনে করি যে এখানে চল্লিশ দিন যাওয়াটা জরুরি হবে এটা অংশ একটা তাহলে গুণা হবে কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বাধ্যতামূলক করেন নাই আমি আপনি সেটাকে বাধ্যতামূলক করা বা এটার ফজিলত মনে করা সবাব মনে করা এটার নাম বেদাৎ এটাই গুনার কাজ তো এজন্য। আমি তাবলিগে চল্লিশ দিন গেলাম না চিল্লা গেলাম না বাড়িতেই আমি একজন আলেম রেখে দিন শিখলাম তো কোনো অসুবিধা নেই আমার চিল্লাই যাওয়া জরুরি না আমি একজন আলেমের কাছে দিন শিখলাম মসজিদের ইমাম সাহেবের কাছে দিন শিখলাম যে টাকা খরচ করে আমি ওখানে যাব চল্লিশ দিনে ওই টাকা ইমাম সাহেবেরই দিয়ে দিন শিখলাম তো ওখানে গিয়ে যা যা শিখবো আমি এই ঠিক মতো যদি শিখি চল্লিশ দিনে তার থেকে আরো বেশি শিখতে পারবো তারপরে আমি বাইরে যখন চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছি আমার স্ত্রী পরিবার পরিজন তাদেরও তো অনেক হক আছে আমি তাদের হক সঠিকভাবে আদায় করতে পারতেছি না আবার আমার দিন শিখেও হইলো এজন্য যদি এলাকায় বাড়িতে দিন শিখার ব্যবস্থা থাকে তাহলে আমার বাইরে ঘুরার দরকার নেই আর বাস্তব অভিজ্ঞতা আমরা যেটা দেখি যে সেটা হলো চল্লিশ দিন ঘুরে অনেক দিন শিখে ফেলছে এটা বাস্তবে দেখা যায় না বরং দিন ঘুরে অনেক সময় এমন আমল শিখছে যে একমাত্র এই দল ছাড়া পৃথিবীতে আর কোনো কারণ কোন দলকে একমাত্র দল মনে করা এটা সবচেয়ে বড় গুমরাহি এটা মুসলিমার মধ্যে বিভক্তি করা যে দল সংগঠন কোনো কারণে কোনো উদ্দেশ্যে সাময়িক হইতে পারে কিন্তু সেটাকে একমাত্র মনে করা এখন সে কয়েকদিন ঘুরিয়ে আসে মনে করতেছে যে এই দল ছাড়া এই দলের অনুসারী ছাড়া পৃথিবীতে আর সালামও দিবে না সালামের জবাব নিবে না তাই তো বুমরাহি শিখে আসছে আবার মিথ্যা কথা বয়ান করা শিখে আসে মসজিদের মধ্যে লাভ মেরে দাঁড়ায় যায় বয়ান করার জন্য বয়ান করার জন্য বয়ান করতে হইলে বা দাঁড়াই ইমামের কিছু হয় না যা হয় আল্লাহ থেকে হয় তারপর মসজিদের দ্বারায় কয় কয়ে এক জায়গায় গেছিলাম এই কারামত এই কারামত মিথ্যা কথা বয়ান করতে থাকে দুনিয়ার কিচ্ছা কাহিনী বয়ান করতে থাকে তো গুমরাহি শিখছে আর। এই জন্য মানে দিন শিখতে কোনো অসুবিধা নাই দিন শেখার জন্য এটাকে বিশেষ প্রচিলত মনে করান এটাকে আবাদত মনে করে নেওয়া এগুলো গুণার কাজ সর্বশেষ রাত অনেক হয়ে গেছে আমার মা বোনদের উদ্দেশ্যে যেটা বলবো একটা আদেশ বলবো যে চারটা কাজকে আমার মা গুরুত্ব দিবেন এই চারটা কাজ গুরুত্ব দিলে আল্লাহ রসুল সালাম বলছেন তার জন্য জান্নাতের দরজা আল্লাপাক সবগুলো দরজা খুলে দেয়ের কে যে হাদিসটি বলতেছি সেটি হলো চারটা কাজ করলে আল্লাহ রসুল বলছেন ওই নারীর জন্য আল্লাহাক জান্নাতের সবগুলো দরজা খুলে দেন একটা হলো মানসল্লাদ খাম সাহা পাঁচ ওাক্ত সালাদ যথাসময়ে যাবে আদায় করবেন মা বোনেরা নামাজ আদায় করেন কিন্তু অনেক মা বোনের আদায় হয় না বর্তমানে কারণ রাত তিনটা চারটা পর্যন্ত জি বাংলা দেখে দেখতে দেখতে ঘুমায় তিনটা ভাবে তো ফজরে নামাজ কেমন পড়বে এই জন্য মা সঠিকভাবে নিজ নিজ নিজে আদায় করতে হবে যৌবনকে হেফাজত করা পর্দার বিধি মেনে চলা বর্তমানে অনেক মা বোন আমরা দেখি বেপর্দা ভাবে করেন বাহিরে পর্দা করেন না ঘরে পর্দা করেন না ঘরেও গায়ের মাহরমের সাথে পর্দা করতে হবে পর্দা ফরজ একটা খাবার যেমন করবেন পর্দা বিহীন জান্নাত পাওয়া যাবে না এটা গুরুত্বপূর্ণ একটি কাজ চার নম্বর আতহা স্বামীর আনুগত্য করা স্বামীর কথা মেনে চলতে হবে স্বামীর থেকে নিজেকে বুদ্ধিমান মনে করা যাবে না স্বামীর থেকে নিজেকে বড় মনে করা যাবে না আল্লাহ রসুল সালাম বলছেন জমিনে যদি কাউকে সাজনা করা বৈধ হইতো আল্লাহ ছাড়া তো আমি দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সাজনা করার জন্য স্বামীর আনুগত্য ফরস স্বামীর কথা শুনতে হবে মানতে হবে এই জন্য জান্নাত পাইতে হইলে স্বামীর আনুগত্য লাগবেই चार्लाहर दर्जा खुले दीबें भाई उत्साह कईलमी शरियत मूल उत्स तीन इी शरियत मूल उत्साह तीन टीटा हल किताबल्लाहटा हल सन्न तरसोल সাল্লা সাল্লাম আর হলো এজমা উল্মাহ এই তিনটা হলো শরীয়তের মৌলিক উৎস এগুলোকে বলা হয় মানে আশার উল আসলি একেবারে শরীয়তের মৌলিক উৎস এবং এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই পৃথিবীর কোনো ইমাম কোন মুস্তাহিদ কোনো ফকির এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে শরীয়তের প্রত্যেকটা বিধান নির্গত হয় বেরক হয় প্রথমে কোরআনে কারিম থেকে কিতাবল্লা থেকে তারপরে নবী সাল্লাহিস্লামের হাদিস থেকে এরপরে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে নবী সাল্লাহিস্লামতর্ত করেছেন যেমন অনেক বিষয় পৃথিবীতে যুগে যুগে আসবে কেমন পর্যন্ত এই বিষয়গুলো সরিয়ে কোরআন সুন্নার সাথে মিলিয়ে মানে এজমাটা কোরআন সুন্নার বাহিরে না এজমা কোরআন সুন্নার অন্তর্গত তবে কোরআন সুন্নায় হয়তো বিষয়টা ওইভাবে নাই সরাসরি কিন্তু এটা কোরআনার ভিতরে এটা নীতিমেলা আছে এটার মৌলিক জিনিস আছে তখন পৃথিবীর সমস্ত ওলামাইকেরাম যদি বিষয়টার উপরে একমত হয়ে যায় এটা শরীয়তের একটা দলিলাম আমার উম্মত কোনো দিন গুমরাহীর উপরে একমত হবে না একমত হয়ে গেছেন মানে এটার দলিল অবশ্যই মজবুত এবং সারা পৃথিবীর সমস্ত ওলামাইকেরাম যদি এক বিষয় কোনো একটা বিষয়ে একমত হয়ে যান তখন এটার আর দলিল খোঁজার দরকার নেই দলের না হলে পৃথিবীর সবাই কোনোদিন একমত হইতো না কেউ না কেউ এটা পোষণ করতই এই তিনটা হলো মৌলিক উৎস তবে এর বাহিরে আরো কিছু উৎস আছে সেগুলো এই তিনটা উৎস থেকে নির্গত হয় মাঝে মাঝে শরীর এটাও জরুরি এটাও দরকার এটাও লাগবে কে আসমানি সেটা কোরআনসন্নার বাহিরের কোনো বিষয় না কেউ কেউ মনে করে কে আসমানি মনে হয় কোরআনসোনার বিষয় अब अनेक समय क्या करते जाए कैसि थे कैया कुरान सही हादी भेमन धरें महिष कुरबानी महेश की कुरबानी जाए ना कि अपनारा बोल देखें महेश कुरबानी जामने जान कुरान महिशर शब्द हलो जामुस प्रकार हलो जाम मैं ते बब्दानेकधर बकार गिन्न रकम गुरु आये महिषो एक गुरु महिष गर प्रकार আপনি বাইতুল্লা গেলে এই দেখবেন যে মিনার বাজারে গেলে আশেপাশে তিন চারটা বাজার আছে বাজার গুলাতে গেলে দেখবেন কত রকমের গরু আছে কত রকমের ছাগল আছে কত রকমের দুমভা আছে আমরা বাংলাদেশে দেখি না ওখানে গেলে কত রকমের উঠ আছে এরকম গরুও বিভিন্ন রকমের আছে ওই গরুরে একটা প্রকার হলো মহিষ তাহলে এখন হাদিসে তো বাকার আছে জামস নাই মহিষের আরবি নেই এখন আপনি এটা হবে কিভাবে দলিল কি এখানে আপনাকে কেয়াস করতে হবে যে কোরআন যে বাকার আছে বাকারের একটা প্রকার কমস এই বাকারের উপরে জামুস কে আপনি কেয়াস করবেন এরকম শরী আরো অনেক হুকুম আকাম আছে এই জন্য যদি কোরআন শূন্য উপরে ভিত্তি করে হয় সেটা শরীর বৈধ কেয়াস আর কেয়াজ যদি নিজের মন গড়া করতে থাকে যে এটা কই পাইছেন কয়টা কেয়াজ সেটা ইসলামে আবার কে আসমানি সব হক না যেটা কোরআন সুন্নার ভিত্তিতে হবে এটা হক আর যেটা কোরআন সুন্নার বহির্ভূত এটা হক না জি সুহান